দামি জহার সদান রঞ্জা পায়ারে দেশ দর্দম সপ্তাহা পায়কে মুস্তে পশ মজ পোস্তে মেশে দেব মাকে নোট বায় পোস্ত সব দরিদায় রুতেন কালহা বায়ক সংগে আসলি যা পতা লাল গরায় কি অম্রেহা বায়ক কোদকে আলমে দানা সবতু মহা গ্রাম কদর হাজরা মায়েরাম মহানের অপরিসীম দয়ার মেহরবানি আল্লাহুল আলমিন আমাদেরকে আজকে এই মহাত্মি মান ফিরে অংশগ্রহণ করে আল্লাহ রসুলের কথাবার্তা শোনার জন্য আমাদেরকে টফিস দিয়েছেন আমরা সবাই মহান এবং ধরুপ শরীফের পর আমি আপনাদের সামনে আল্লাহ পাকে পুত কালামের তিরিশতম পারা বহুল পরিচিত একটা সুরাতুর গুরুজ এই তুরাতুল গুরুজের মাঝখান থেকে কয়েকটি আয়াতে পরিমাণ শিলাবাস করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নদী তলোয়ারে কায় গাছ সপিও মধ্যে রহমিল জনার মোহাম্মদ রসুল্লাহ সাহি পাঠ করে প্রথম যে আয়াতি করিমা আমি আপনাদের সামনে তুলে করেছি মধ্যে আপনার সাহায্য দংশ করে দেয়া হয়েছে গর্ত বালাদেরকে ধ্বংস করে দেয়া হয়েছে এই আয়াতার চর্যুম শুনে আমরা কিছুই বুঝতে পারিনি কোন সে গর্তবালা কে তাদেরকে ধ্বংস করলো কেন ধ্বংস করা হইল কি তাদের অপরাধ এই যাবতীয় জিনিসগুলো আমাদেরকে জানতে হইলে তাস্তিরের শাপন্ন হইতে হবে আসলে সুরাতুর গুরুজের মধ্যে আল্লাহ সংক্ষিপ্তভাবে আগের যুগের এক কাফের বাদশার একটা ঘটনা বর্ণনা করেছেন এই ঘটনার মধ্যে উম্মতে মোহাম্মদ জিয়ার জন্য শিক্ষণীয় বিষয় আছে উপদেশ হাসিল করার মত সতর্কতা অবলম্বন করার মতো সাবধান হওয়ার মতো রয়েছে এই জন্য আল্লাহ আলমিন এই ঘটনাটাকে অবতীর্ণ করেছেন দুর্ভাগ্য হলীয় সত্য বর্তমান যুগে খ্রিস্টমান মুসলমান আমরা কোরআনের জ্ঞান থেকে দূরে থাকার কারণে কোরআন শরীফের এই সমস্ত ঘটনাবলী থেকে আমরা শিক্ষা নিতে পারি না যে উদ্দেশ্যে আল্লাহাকবুল আলমীন এই সমস্ত ঘটনাবলী কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন সেই উদ্দেশ্য আমাদের হাসিল হয় না যে কয়েকটি তাস্তিরের কিতাব अमान अदमेर हाथे लवार आल्लाफाफिक दिए चोके देखार आल्लाफाज दिए कई तफ्ल वर्णित घटना सार संखे सामने इनशालापयन करबा तफिक সংক্ষিপ্তভাবে ছাত্রবাইদের একেবারে সহজলব্ধ হওয়ার জন্য জালালের হাসিয়ার মধ্যেও ঘটনাটা সংক্ষিপ্ত ভাবে আছে যুগটা ছিল হজরত ইসালি সালাতুলামের যুগ হজরত ইতা আলহিহি সালাতুলের যুগে একজন জাদুঘর ছিল বলা বাহুল্য আগের যুগের রাজা বাচ্চাদের প্রায় অনেকের দরবারে এরকম জাদুগর থাকত তারা যে সমস্ত রাজা বাদশাদেরকে নিজেদের প্রতিপক্ষ মনে করতো তাদেরকে জাদু টোনার দ্বারা আক্রমণ করত এই বাদশার দরবারে একটা জাদুঘর ছিল জাদুঘরটার বয়স প্রায় নব্বই এর কাছে যখন জাদুঘর মনে করল যে তার দীর্ঘ নিকটবর্তী একদিন জাদুঘর বাচ্চার কাছে যাইয়া বললো বাচ্চা বাহাদুর আমার তো বয়স হয়েছে আর বেশি দিন আমি বাঁচব না আমি যদি মরে যাই আমার সাথে আমার জাদুবিদ্যাগুলো চলে যাবে আপনার কোনো উপকারে আসছে না আপনি যদি দশ বারো বছর একটা ছেলে আমাকে ঠিক করে দেন আমি প্রতিদিন এক করে ওই ছেলেটাকে আমার জাদুবিদ্যাগুলো শিখিয়ে দেবো তাহলে আমি মরে যাওয়ার পরেও আমার জাদুটো আমার জাদুবিদ্যা আপনার এবং আপনার রাজ্যের উপকারে আসবে কথাটা বাচ্চার পছন্দ হয়েছে বাচ্চা দশ বারো বছরের ছেলে তালাশ করার জন্য নামলো অনেক তালাশ করার পরে ছেলে পায় না ছেলে না পাওয়ার কারণ হল যে সমস্ত মানুষের কাছে দশ বারো বছরের ছেলে আছে তাদের কাছে যাইয়া বাচ্চা যখন জাদুসিকার জন্য ছেলে চায় তো ছেলেদের আপনারা ছেলে দ্বিতীয় অস্বীকার করে দেয় না কেন দেয় না একটা উদাহরণ দিলে আপনারা জিনিসটা একটু ভালোভাবে বুঝবেন আমাদের বাংলা ভাষায় একটা জিনিসকে সিনেমা বলে সিনেমা চলচ্চিত্র বলে এটা আগে হলে প্রদর্শিত হতো বড় পর্দায় কিছুদিন পর থেকে আস্তে আস্তে টেলিভিশনের মধ্যে এসছে টেলিভিশন সেন্টার থেকে প্রচার করা হয় অথবা ডিভিডিটের কানেকশন লাগাইয়া দিলে সিনেমা পাওয়া যায় মেহরবানিতে এইটা আর বড় পর্দা ছোট পর্দা টেলিভিশনের পর্দার মোসাফেখি হইতে হয় না আল্লাহর রহমতে জয়ন্তী জয়ন্তী এক ইঞ্চি এক পাওয়া যায় সস্তা ষোল সতেরোশো আঠারোশো দুই হাজার টাকা দিয়ে চায়না মোবাইল ক্যামেরা ভিডিওওয়ালা পাওয়া যায় এর মধ্যে দুই জিবি তিন জিবি চার জিবি ষোলো জিবি পর্যন্ত আসে আল্লাহ জিবি মেমোরি কার্ডে ঢুকানো যায় তো বৈজ্ঞানিক বাবার এইটার মধ্যে কমপক্ষে সিনেমা ঢুকানি যায় পূর্ণগঞ্জ এদের কাছে দশটা লোড করে দে এবার রাত্রে শুয়া শুইয়া আপা আপনা তো ঘুমায় আমরা আল্লাহ মতে এটা মোপালা করা শুরু করি দুই তিন দিনের মধ্যে দশটা উপভোগ করা শুরু হয়ে এগুলা ডিলেট করি নতুন দশটা ঢুকে আপন এর মধ্যে আবার মজার ব্যাপার হইল ওই আমাদের দেশে একটা প্রভাব দায়িত্ব আছে বাংলা খুবটা ইংরেজি খেউ একটা মজার ব্যাপার এলো বাঙালির ছেলেদের আবার ইন্ডিয়ান আর রিং টুন বানায় ইন্ডিয়ান দিয়ে দিয়ায় আল্লাহা হেফাজত করেন আমার কাছে বেশি অফসোস লাগে স্কুলের খোলা ফাইনে যদি করে তো করলে মাদ্রাসা যদি করে তাহলে বেশি অফসোস লাগে এখন তো আল্লাহ রহমতে হজরতানি হতাই আউয়াল হজরত নানু হি হল রহমতুল্লাহ আউয়াল বলতেন বাবারা গায়ে মার্কা বলতা গাই এটা পরিভাষা বাইরের যে সমস্ত ছাত্ররা ওনাদের জন্য তর্জনা করতে হবে গাভী মার্কা সার সার মার্কা গাবি গরু কতগুলো আছে দেখতে গাবির মতো লাগে আসলে সার আর কতগুলো আছে দেখতে সারের মতো লাগে আসলে গাবি ঠিক এইরকম কতগুলো আছে পুরুষ মার্কা মহিলা এমনে কিন্তু আসলে পুরুষ কিন্তু কাজ কারবার মহিলার মতো এই জন্য ঘরের মধ্যে ছেলে মেয়েরা তারের দুই পয়সাও মূল্যায়ন করে না বেগম তো বসকে গড়ে রাখি বেগম মার্কেটে মার্কেটে ঘুরি এটা হলো মহিলা মার্কা পুরুষ আর কতগুলো আছে পুরুষ মার্কা মহিলা আসলে মহিলা কিন্তু কাজকারবার পুরুষের মতো কাজ কারবার কিছুর মতো পুরুষের মতো ঠিক তেমনি ভাবে কতগুলা আছে মাস্টার মার্কা মৌলবী আর কতগুলো আছে মৌলবী মার্কা মাস্টার জীবনের মাদ্রাসা তারের কাছেও যায় নাই লেখাপড়া করছে জেনারেল লাইনে কিন্তু এই পাগড়ি এই এই আলাই হজরতামী আমার শেখ রহমতুল্লাহ আলহের সুযন্ত্র খলিফা প্রিন্সিপাল মৌলভী মার্কা মাস্টার আর কতগুলো আছেন মাস্টার মার্কা মৌলভী মাদ্রাসায় পরে মাদ্রাসায় কি ফাজিল কামিল কত কিছু বাস করে কিন্তু ডাইগুলা নাই মাথায় টুপি থাকে না করোনার মধ্যে কতগুলা মসজিদে দেখা দেয় না দেখা দেয় সামনে আমার বাইরে দুঃস্থ মাস্টার মার্কে মরুম এই জন্য আমার আত্মোস লাগে স্কুলের ছেলেরা যদি মোবাইলের মধ্যে হিন্দি চলে আর হিন্দি সায়া পড়ে। আমি দেখায় পড়ি পড়ি আমার মোবাইলের মধ্যে ইন্ডিয়ান ছায়া ছবি কেন ঢুকবে আমার মোবাইলের রিং ইন্ডিয়ান ছায়া গানের দ্বারা কেন হবে লজ্জা লাগার পাতারা আমি মাদ্রাসার পাত্র আমি আলিম পরিচয় দিতে লজ্জা লাগার পাতার যেই আলিম যে মাদ্রাসার পাত্র চিন্তা করে না লক্ষ্য লাগার কথা না তো আমার কথাটা উঠেছিলাম অন্য কারণে সিনেমাতে যারা মূল ভূমিকায় অভিনয় করে মূল ভূমিকায় সিনেমাতে যারা অভিনয় করে এদের মধ্যে যারা পুরুষ হয় তাদেরকে নায়ক বলে কি বলে নায়ক আর যারা মহিলা হয় তাদেরকে নায়িকা বলে আমার ভাইয়েরা যদি বাংলাদেশ চিত্রজগত থেকে পত্রিকায় এক দেওয়া হয় যে বাংলাদেশ চলচ্চিত্রে নায়ক নায়িকা নিয়োগ করা হবে পত্রিকা যদি বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং সিনেমা একটিং করার পেশা এর মধ্যে ইনকাম বেশি না কম বাবারে এক একটা ছবি করলে পাঁচ লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ পঞ্চাশ লক্ষ পর্যন্ত পাওয়া যায় মোটামুটি এক দুই বছর এই পেশায় নিয়োজিত থাকলে ঢাকা শহরে গাড়ি বাড়ির আর কোনো অভাব থাকে না আমার ভাইয়েরা পত্রিকায় বিজ্ঞপ্তি আছে বাংলাদেশ চলচ্চিত্রে নায়কার আর নায়িকা নিয়োগ দেওয়া হবে আপনার একজন বন্ধু মানুষ যদি আপনাকে আসি বলে ভাই আপনার কাছে তো পঁচিশ বছরের একটা যুবতী মেয়ে আছে খুব সুন্দরী রূপী এই পরদায় নৃত্য পরিবেশন করার জন্য দিবেন আপনি রাজি থাকেন বাকি সব ব্যবস্থা আমি করে দেব। এই প্রস্তাব যদি আপনার কোনো বন্ধু মানুষ আপনার কাছে রাখে আপনারা আমাকে ইরানের দাবিতে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই পেশাটা ভালো কি খারাপ সেটা আমার আমার বলার দরকার নাই পেশাটা ভালো না খারাপ সেটা আমার বলার দরকার নাই তাহলে আমি আবার কত আবাদ হইয়া যাই নাকি আমি আপনাদেরকে ইরানের দৃষ্টিতে একটা প্রশ্ন করব ও ভেরা যদি এই ধরনের প্রস্তাব একদম আব্বার কাছে আসে কোন আব্বা যদি দিনদার হয় আপনারা দিয়া নেম যারা আছেন মুখে হাত দিয়া বলেন আমি ফরিদুদ্দিনের কাছে যদি এরকম কেউ প্রস্তাব দেয় আমি ফরিদুদ্দিন আল্লাহ প্রয়োজনে কোন মুক্তাটি আব্বা দিবে না আপনার মেয়েটাকে আপনি সিনেমায় অভিনয় করার জন্য দিচ্ছেন না সেই কারণেও বারো বছরের ছেলেওয়ালা আপনারা দাদু শিখার জন্য নিজের ছেলেকে দিচ্ছে না এই কারণে বাচ্চার ছেলে তালাশ করেই পায় না আমার ভাইয়ের আজ আবার শেষ পর্যন্ত বাচ্চা খবর পাইলেও যে একটা দরিদ্র মানুষ গরিব মানুষ তার কাছে দশ বছরের একটা ছেলে আছে এই বাচ্চা একটা সুযোগ পাইছে কারণ দারিদ্রতাইটা বিরাট এক সুযোগ বিরাট এক সুযোগ একটা গরিব মানুষ দারিদ্রতার কারণে অভাবের কারণে কারণ তার কাছে না এই জন্য দারিদ্রতা ভালো বটে কিন্তু কোনো সময় দারিদ্রতা একদম ইমানদার মানুষকে কুপারের দ্বার প্রান্তে পৌঁছাই যাবে আমার বেহারা দোস্তবাদ মুসলমান বলে যে জাতি লক্ষ কোটি টাকার উপরে পারে আমার বেহারা দোষ আবাদ টাকা মানি সম্পদ সম্পদ টাকা কি আমার বেহরার দোষ সারদ দুনিয়ার সম্পদের উপরে মুসলমান লাফি দেখতে পারে কিন্তু বর্তমান যুগে গিয়া হচ্ছে খ্রিস্টানেরা আমরা মুসলমানদের দারিদ্রতার সুযোগে আমাদের সমাজে ঢুকিয়া আমাদের অর্থনৈতিক উন্নয়ন সাধন করে দেবে আমাদের শিক্ষার উন্নতি সাধন করে দিবে আমাদের সামাজিক অবকাঠামোর উন্নয়ন করে দিবে এই সমস্ত আর মুসলমানের কিছু গরিব হওয়ার কারণে মাত্র পাঁচ হাজার সাত হাজার টাকা বেতনের বিনিময়ে ওই ইহুদি খ্রিস্টানদের চাকরি লইয়া ইহুটি খ্রিস্টানদের দালালি করতে দ্বিধাবোধ না আমার ভাইয়েরা টাকা অভাব রাত্র দিন এই জন্য মুসলমান ভাইয়েরা মুসলমান গরিব হইতে পারে কিন্তু তার কারণে টাকার হবে মুসলমান ইমান বিক্রি করছে না বাচ্চার পাইছে ওই গরিব মানুষটার কাছে গেছে আমি মাসে মাসে তোমার পঞ্চাশ টাকা দেবো তোমার ছেলেটাকে জাদু শিখার জন্য আমার দরবারে জাদুঘরের কাছে দাও ছেলেরে ডাকি বাচ্চা বাহাদুর বলছেন আমাকে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা দিবে সংসার আমার কষ্ট হইতেছে অতএব তা তুই এক ঘন্টা এক ঘন্টা বাচ্চার দরবারে জাদু আমি পাঁচ হাজার পাইলে পরিবার পরিচালনা করতে আমার বাবা হেল্প হবে আমার বাবা মদুগরের কাছে প্রতিদিন সকাল দশটার সময় যায় এগারোটার সময় ফিরে আসে এক ঘন্টা এক ঘন্টা জাদু শিখে অল্প গেছে এর মধ্যে সেই রাস্তা দিয়ে আসা তাড়া করে আমাদের মসজিদে তো সারাদিন সারা রাত বসে থাকে না নামাজের সময় যায় মহাজেন আজামদের ইমাম সাহিদ মসজিদারে নামাজ শেষ চলিয়ে আসে কেন ইসলামের মধ্যে যারা দেওয়া মনে করে আমি তাদেরকে উদাস করব তুমি আগে যাইয়া দশটা দিন লাগাইয়া দেখো দশটা দিন লাগানোর পরে আমাকে আর বলিও দাঁড়া দেশে সবগুলো আমি দিয়ে তুমি আগে তাবলিগের সময় লাগাইয়া দেখো এরপরে মন্তব্য করিও দূরে থাকিয়া মন্তব্য করা ঠিক না লাগিয়া মন্তব্য করো রাস্তা ছেলে দিয়ে ফেলে আসা যাওয়া আছিল রাস্তা গির্জা গির্জার মধ্যে তবে হা এই গির্জার মধ্যে যেই সাবরিটা ছিল এই ফাবরিটা কিন্তু ইমানদার এটা হজরতার এই মুখ ছিল এটা শ্রী হাকিস চুর্থ দিনে থাকে ডাক্তার দাদা এটি দিয়ে আস তুমি কার ছেলে কোথায় তোমার বাড়ি প্রতিদিন একটাই নিয়ে তুমি এদিকে যাও একটাই নিয়ে আস কোথায় যাও কোথেকে আসো কেন যাও ছেলে টাকা উদু আমার ঠিক করে দিয়েছেন জাদু শিকার জন্য জাদুঘরের কাছে এই জন্য আমি প্রতিদিন আমার কথা বিশ্বাস করবি খবরদার আগামীকাল থেকে আর জাদু শিখার জন্য যাবি না জাদু শিখা হারাম জাদু শিখা কি ছেলে তো পাতলি কথা বলছে কথা বিশ্বাস করছে কি করি পাতলি কে তো ছেলে পাতলির মুখে মুখে কলমা করছে মুসলমান হইয়া গেছে না এখন পাতলি চিন্তা করে ছেলে তাকে তো মুসলমান বানাইলাম কিন্তু এই ছেলেকে যদি এখন বাহিরে যাই দিই এবার দেখি ভীতি রাজাওয়াজ মোড়া তালাম শাহাজার মধ্যে চব্বিশ ঘন্টার সময়কে ভোটিং করে দিয়েছে এই চব্বিশ ঘন্টার সময় এখন এই পাত্রের যাওয়া অধিকা দুর্দায় করতে করতে শেষ হইয়া যায় বাহিরে যাওয়ার সুযোগ নাই আমার ভাইয়েরা এইভাবে করতে করতে একদিন দুই দিন তিন দিন না দীর্ঘ সাত বছর পর্যন্ত এইখানে তাকে পাত্রীয়া পরি পৌঁছে গেছে পাত্রী যখন দেখেছে আবার ছেলে এখন কালের মুখে ভাইয়া গেছে আপনিও দু আপনি পূরণ করলেন মা হইলে আসছেন নাকি কামানোর জন্য এখান থেকে জাল এম শেক্রস্ত হইয়া যায় একজন মানুষ বসার জায়গা যদি ভালো থাকে কারো করে দায়িত্ব যারা যুবক তরুণ না। অলস মানুষের দুনিয়াও করবা আগ্রহ করবা মার্শাল সম্পূর্ণ ভাবে পূরণ করে বসুন আল্লাহাদ চিজ্ঞান করেন আরে ভাই মাহবুলের মধ্যে আসছেন মেহমানদারি এই যে এই জায়গাটা খালি কেন এখানে এই জায়গাটা কি এত কথার পরে আপনারা এখানে আমল করতে পারতেছেন না দমের অস আর কিছু আছে কুকুরের গাতে যাইয়া দাঁড়া ইয়া থাকবে আর আসবে। আপনারা এই রহমতের পুকুরের মধ্যে না আসলে না বসলে আজকে মাহফুলের প্রবণকারী আল্লাহ রহমতের আগে কেমনি হবেন আমাকে বুঝে যাওয়া এটা তো রহমতের কুকুর আল্লাহ পাক সবাইকে তো করেন কথা শোনেন শেষ পর্যন্ত করতে করতে এখন আমার ছেলে আল্লাহ জাহ মতে কামেল হইয়া গেছে এখন যদি আমি ছেলে তাকে বাহিরে যাইতে দিই দুনিয়ার কোন অবশক্তি আমার ছেলের ক্ষতি সাধন করতে পারবে না এই আট যখন পাবলির মধ্যে তখন পাবলি শিক্ষকেরা পান দুই কাপ চা নিয়ে একটা সাবান নিয়ে পাঠায় না বই সেই ছেলেটাকে পাবলি টুকি টাকি সবাই এর জন্য বাজারে পাঠায় পাঠায় ঠিক কিন্তু যেই কয়দিনই পাঠাইছেলে যা? আসার পথে নতুমার যাওয়ার পথে না একটা পর্যন্ত গেছে যাইয়া দেখে একটা অন্ধ মানুষ হাতের মধ্যে একটা লাঠি রাস্তার উপরে ঠুকুর ঠুকুর আঁকা বাকা করি লাঠি আর রাস্তা পালুছে এটা দেখি ছেলে এটা আমি জন্ম অন্ধ জন্মের পর থেকে আজকে পর্যন্ত এই পৃথিবীর আলো বাতাস আমি কোনদিন চোখে দেখি নাই দেখি নাই আমার ভাইয়েরা দোষা বা সঙ্গে সঙ্গে দরবারে হাত উঠেছে এই মানুষটা তুই চোখে তুমি দয়া করে দৃষ্টি শক্তি দান করে দাও আমি তোমার দরবার দরখাস্ত করতে এই কথা বলিয়া ছেলে এটা তুই কেনা হাত অন্ধ মানুষটার চোখের মধ্যে ওইভাবে ফুলে দিচ্ছে সঙ্গে সঙ্গে অন্ধ চিৎকার করিয়া বলে ভাই আমি দেখি আমাদের ছেলেও বাজার দিকে চলি গেছে অন্ধ অন্ধের পথের দিকে চলে গেছে বৃষ্টি শক্তি পাইয়া কেউ আর খবর রাখে নাই অন্ধ থেকে বাজারে গেছে মানুষ জিজ্ঞেস করেছিলি আমরা কোনো ডাক্তার কবিরার কোন ঔষধপত্র কিছু না এইভাবে যাবে আমি রাস্তা পার করতেছিলাম সতেরো আঠারো বছর একটা তরুণ ছেলে হঠাৎ থেকে আসি আমার হাত ধরিয়া আমাদের রাস্তা পার করাইয়া এরপরে আমাকে এইভাবে জিজ্ঞাসা করছে আমি তারপরে ছেলেটা মধ্যে প্রক্রিয়া দিয়া গেছে বাজারে তখন জিজ্ঞেস করে এরপর ছেলেটা কোন গেল লোকটা বলে আমি তো কেমন করিনা এই শুরু হয়ে বাজারের মধ্যে গুঞ্জন যদি খেয়াল করিল না এমন একটা গুড়ি ছেড়ে যদি পাওয়া যায় আরো তো কত মানুষ কত দুটি মানুষ কত রুটি মানুষ উপকৃত হইতে পারত কেন খেয়াল করিল না আমার বাইরা দোকানি ওই ফিরে থাকে আবার একটা সবাই এর জন্য বাজারে পাঠিয়েছেন আজকে বাজার থেকে সবাই নিয়ে দীর্ঘার্থীকে দেখেছে প্রত্যেক রাস্তা পর্যন্ত যখন গেছে দেখে একটা লেংড়া আঁতুর মানুষ দুই জানা পাও বিচলাঙ্গুর মাহুর রাস্তা জন্মিকা দেখছে মত উঠাইয়া রাস্তা পারছে এরপরে জিজ্ঞেস করে বাবা তোমার এই জল থাকে ন বলে বাবার জানি না আমি তো জন্মগতামলাঙ্গ মায়ের প্রত্যেকে সেই দিন দেখে সঙ্গে সঙ্গে ফেলে গাল দরবারে হাত উঠাইয়া তোমরা নিই আপনার তুমি এত সুন্দর সুন্দর দুই দুইখানা আমরা সারা দুনিয়া ঘুরিয়া বেড়াই এই মানুষটা তোমার দীঘু দিঘু চলার শক্তি দিয়া দাও এই কথা কইয়া ছেলে দুটা হাত ওই মানুষটার দুটা পাওর উপরে মালিশ করিয়া দিতে সঙ্গে সঙ্গে মা দু মানুষটার লাভ দিয়া উঠি গেছে বলে ভাই ছেলেটা তোর ছেলের পথে গির চার দিকে হাঁটা শুরু করছে না মনে করি আপনাদের একদম ছেলে এটা গির্জার দিকে হাঁটা শুরু করছে না ওই মাদুর মানুষটা পাও ঠিক পাওয়ার পরে অবাক হয়ে পারে তাকিয়ে যাবে দেখে সময় আজকে সকাল বেত দেখলাম তুইরা তোর দীঘা পাও ঠিক নাই এত তাড়াতাড়ি পাও কেবনে দিব তোর কন্ট্রাক্টর কাছে নি কার ওষুধ খাইনি লোকটা বলে ভাইয়ারা কোন ডাক্তারের কাছে রাস্তা পার করাইয়া দিতে এরপর আমাকে এইভাবে জিজ্ঞেস করছে আমি যাবো উৎসব দিতে এরপরে ছেলেটা কার কাউনি হাত উঠাইয়া কি পার্থ এরপরে দুই টানা নাচ আমার দুই পায়ের উপরে মালিশ করে দিল এর দ্বারা খেয়াল করছি ছেলেটা ঠিক ছেলেটারীতাম থেকে আমি তাকে আসিলাম এই ছেলেটা পাত্রিমার মধ্যে জাইয়া ঢুকছে পাত্রি জিনচার মধ্যে ঢুকছে এই গেল পরিচয়া পরিচয় কি হয়ে গেছে এইরকম একটা ছেলে পাথরের গির্জার মধ্যে বুঝিয়াছে কবর থেকে শেষ পর্যন্ত এই কবর বাচ্চার কাছে আর কুঠি খাই ওই লোকের মধ্যে অমন কারণে বারো বছর মাদ্রাসায় পড়ার পরে একশ্রেজার ছাড়া বাড়ির দিকে দেখতে হয় বারো বছর মাদ্রাসায় পড়ার পরে একটা ছাড়া বাড়ির দিকে দেখতে হয় সবকে অমনজী হওয়ার কারণে একটা স্বপ্ন খবর দেখে দেখে গির্জায় বলে এটা তো আমার রাজ্যের একটা অনূল্য সম্পদ না জানি কোন দিকে হারাইয়া যায় এই ছেলেটা যদি আমার কাছে থাকে আমার প্রধাদের আমার রাজ্যের আমার দরবারের অনেক উপকারে আসে যাহ তোমরা বাদ্রিশ গির্জা থেকে ছেলে তাকে আমার কাছে তাকে এত বাচ্চা হত বাচ্চা এটা তো হচ্ছে নেই দেখেছে দেখিয়া এটার বাবার সাথে কন্ট্যাক্ট করিয়া জাদুঘরের সাথে জাদুগীর জন্য দিয়েছিলাম তার জাদুঘর সহ আমি সহ কত অনুসন্ধান করেছি আর তার সময় পর্যন্ত খোঁজ পেলাম না আজকে কি কথা এই ছেলে মাতৃ আমার সামনে ব্যাপারটা কি বাচ্চা জিজ্ঞেস করিয়াই পোলা কোথায় আচ্ছা পাতলি হুদুরের রবের নামের কলমা পড়েছি আমি ইসলাম গ্রহণ করেছি ইমান গ্রহণ করেছি আমার বেড়া বুক বাচ্চা ইমানদার না কাভেন ইমানদার না কাঁধেন ছেলে ইমান গ্রহণ করছে কলমা করছে এই কথায় বাচ্চা খুশি না বেদার বাচ্চা বলে দেওয়া করোনা করত এই শিক্ষক কোথায় আমি তোকে দিনটা ছাড়ব এই কথা বলিয়া দেওয়ালের সাথে আর ছিল সেখান থেকে আর আমার এই তরুণী নন্দার বন্ধার বুথ এ বাচ্চার কথা শুনে না আল্লাহ কথা শোনেন আমার বাচ্চা তীর নিক্ষেপ করছে এই তীর বুকের কাছাকাছি যাইয়া নিচের দিকে সাথে আরেকটা তীর নিক্ষেপ করছে ওই চিরটা বুথের কাছাকাছি যাইয়া উপরের দিকে ঘুরিয়া মাথার উপর দিয়া ভিতর ভিচরিয়াছে এরপর বাচ্চা আরেকটা তীর নিক্ষেপ করতে সেটা তাই ঘুরে যেতে আরেকটা তিন নিক্ষেপ করছে ঘুরে আমার ভাইয়েরা একটা তিন নিক্ষেপ করার পর বাচ্চা যখন বুকে তীর লাগাইতে পারে না বাচ্চা ব্যাপারটা কি ছেলে কোনো তার ভুকে লাগবে না আমার ভাইয়েরা দুস বাচ্চা খবর দিতে হ্যাঁ জাদুঘরকে ডাক জাদুঘরকে টাকা হয়েছে আপনি দেখে শিক্ষা দিলেন জীবন বাঁচানোর মতো মন্ত্র নিজেকে সংরক্ষণ করার মন্ত্র আমি একে একে চিকার নিক্ষেপ করলাম তার বুকের মধ্যে তিন ঢুকতে পারি না কি মন্ত্র বাচ্চা উজুর আমি না আমি তাকে এমন কোন মন্ত্র শিক্ষা দিই নাই যেই মন্ত্র করিয়া সে অল্লাহ তীরাইয়া দিতে পারে এমন কোন মন্ত্র তাকে আমি নাই আমার বাইরা দোষা ভাব এরপরেও এখন যে এই জ্ঞানমূলক কথাটা তার মাথায় আসতেছে না কারণ কি জানেন মানুষ যখন ক্ষমতার লোভে লোভি হইয়া যায় মানুষকে যখন ক্ষমতার লাল চেপে বসে মানুষ যখন ক্ষমতার লোভে আত্মহারা হইয়া যায় তখন মানুষের জ্ঞানে তখন কাজ করে না তখন তারা নিরুজ্ঞ হইয়া যায় তা করতে পারে আমার বেহারা দুঃশ বাচ্চা এখন সিদ্ধান্ত এইভাবে ছেলে তাকে হত্যা করা যাবে না কিন্তু তাকে করতেই হবে অন্য পদ্ধতি দেখি পদ্ধতি আমার বেহারা দুঃখ এখন দরবারের থেকে দরজনা খায় মাটি গাড়ি বাদ কেনা মাটি গাড়ি বাদ খানা কি করি আমি আপনাদেরকে একটু উদাহরণ দিই একজন মানুষ আগন্ত কাজের জন্য আসছে তাকে জিজ্ঞেস করে ভাই কাকে চান তো আমি একটু বসের সাথে দেখা করতে চাই বলে না দশ এখন মিটিং এ এখন দেখা করতে পারবে না পরে কখন দেখা করা যাবে ফলে সন্ধ্যা ছয়টার আগে না এখন লোকটা আসছে দশ মাস থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বসে থাকবে তাহলে ভাই আমি তো একটা কাজের জন্য এসছিলাম তো চামচা বলে কি জন্য আসছেন আমাকে বলেন আমি দেখি করাই দিতে পারি না তাহলে এইভাবে এইভাবে আমার একটা কাজ নিরুপায়ী হয়ে যাবে তারা এবার তোমারও দু তিন দিনের বয়সের সাথে দেখা দিতে পারে না সে পর্যন্ত নিরুপায় দশ হাজার টাকা হাতেও ভাইয়া দিবে নিয়েটা পয়সাও লাগে নাই পয়সাও খরচ হয় নাই আমার কাছে যদি ঢুকতে পারে যত বড় মানুষ আমরাও যত খেলা গেলিয়া যত মাতক পরিচমের কাছে আমার দিবে ইতিহাস দেখুন অনেক সময় দুট ওল নষ্ট হয় সুনাম খুন্ন হয় তারপরেও কেন জানি হুবে না বসরা এই কেন গুরুত্ব হবে আমাদের দেখে আসুন আমাদের দেশে কি পর্যায়ে এই আর কোনো কাজ চল না থাকে কোন না হিয়া পিরিয়াম দফতর গিরি কে বাচ্চা রাজ্যের দশজন সজন এই দশজন চান কারণটাকে নিয়ে তোমরা নিচ্ছে বেজা বাচ্চা একটা পাহাড় দেখাইয়া দিচ্ছে ওই পাহাড় সমাতল জমিনের থেকে চাই পাঁচশো গরু টু চাই পাঁচশো একটা পাহাড় দেখাইয়া দিচ্ছে বলছে এই ছেলেটাকে সাথে করিয়া পাঁচজন সামনে থাকবা আর পাঁচজন পিছনে থাকবা পাঁচখানে ছেলেটাকে নিয়ে আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠতে থাকবা যখন পাহাড়ের টুয়া বেগা লাঠি দিয়া ছেলেটাকে লাঠি দিয়া ফেলে দিলা পাহাড় তৈরি হবে খাদ আলু আর জড়াইতে থাকবে জড়াইতে থাকবে আর গুড়তে থাকবে আর ঘুরতে ঘুরতে যখন নিচে দেয়া পড়বে ভীষণ থেকে তোমরাও নিচে দেয়া দেখটা ভিন দানা মুরগা যদি মুরগা হইয়া যে তো ভালোই আর যদি যাই তাহলে আবার কাঁধে উঠে যা উপরে উঠে যা থেকে আবার পেলে দিবা আবার যতক্ষণ পর্যন্ত সেখান থেকে আসবা আমার দেয়ের দশ দশজন বাচ্চার আদেশ মত এই ছেলেটাকে নিয়ে গেছে পাহাড়ের নিচে পাহাড়ের নিচে যাই আছে আল্লাপা কপুরিং কোথায় তুমি যাও ওই পাহাড়ের নিচে যাও এই যে পর্বত আরোহী মোট এগারো জন সহ তাদের সাথে বারো জন হইয়া বারো জন আসলে কজন আবার জালেমের গোষ্ঠী চট দেখে তারা এগারো জন আরেকজন যে সাথে সাথে যত দেখা যায় না মনে করে এগারো জন আসলে তো বারো জন আসলে তো জন বারো জন এই বারো জনের একজন এই অদৃশ্যটা আমার বাইরে তো স্বভাব তো জালেমের গোষ্ঠীর যত বোঝানো হোক তোর কাঁধে রাম আমাদের কেরাম আম কা দেবিনুকাম যত করতে চক আর কথা কুকতা যত ঘর সবগুলা রেকর্ড হইতে আছে রেকর্ড হইতে আছে তারা ছিল এগারো জন সেই সাথে একজন যখন অর্ধেক পর্যন্ত গেছে পাহাড়েও অর্ধেক পর্যন্ত যখন গেছে আল্লাহ জিব্রাইলকে বলে জিব্রাহে আস্তে তোমার রাজ্য পিলার গোস্ত আমার ভাই রাজু সাহ্লা সাহেব জিব্রাহীন কেবল জিব্রাহিম ওই কিলারদের পায়ের বোড়াল উপরে তত্তরী এক তালা পি দিও छत्ता लाकटी मारेरा दसरा बाबाई लाखी खाएर गोड़िम जाए पायर गोड़ी मुठिया उम्रीय पड़े पा पड़ा रुलिंग शुरू हो दसरा बाब रुलिंग এইভাবে অটোমেটিক এইভাবে বুড়া আর এইভাবে ড্যাট হইয়া যাওয়া তুই একটাও তো চিন্তা নাই একটাও নিন্দা প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ হাট হাজারি চট্টগ্রাম